সিল্ হিহ মহি উল্জি সবিলি আদৌ ইর হিয়ার বসে অনবমনি ও সুবহ নী كتاب الله دستور وخير الخلق اسوتنا بسنته انجل نور لي هدي الحق ارشدنا كتاب الله دستور وخير الخلق اسوتنا لهدي الحق ارشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلا نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا وتغيزنا بكل مع মহনা কুল কৌলীনা রিফুল আলাদফতি চহনা চায়ামুকুম الله বারকাত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 রাত ওসমা ওফিলজিনোফিহা ওহম الله, تعالى, معي, الله تعالى, أيامين, بما تعملون بصير. وقوله ما يكون من نجوة ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم وقوله لا تهزن إن الله معنا وقوله تعالى إنني معكم أسمى وعرى তিনি সমস্ত তিনি সু সুমহান তার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আমাদের সাথেও রয়েছেন সাধারণ মানুষের সাথেও আল্লাহ রবুল আলমী রয়েছেন বিশেষ অর্থে এবং বিশেষভাবে খাস করে আল্লাহ রাবুল আলমিন তার বিশেষ বান্দাদের সাথে খাস বান্দাদের সাথে রয়েছেন গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল आसमान सत जमीन समस्त सृष्टिक आल्लाबुल आलमी समोन्नत ह सम्पर् সাতটি আয়াত কোরআকে নিমের পেশ করা হয়েছে তার সাথে আল্লাহ রব আলীন যে সুউচ্চ সুমহান সমস্ত সৃষ্টির উর্ধ্বে এই মর্মে আয়াত উল্লেখ করা হয়েছে এতে আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রব্ব সৃষ্টির মাঝে একাকার হয়ে নন তার সত্তার দিক থেকে তার জাতের দিক থেকে তিনি সৃষ্টি জগতের समस्त सृष्टिर ऊर्ध्य शुद्ध मानस सृष्टि नये जतु सृष्टि रही सत आसमान सत जमीन एसंख्य तारकान ग्रह सूर्य चंद्र सब आल्ला सृष्टि समस्त सृष्टिर समस्त सृष्टिर उर्ध्य अल्लाह रबुल आलमीन एवं समस्त सृष्टिर चाहते आल्ला बड़ आल्ला अकबर मान आल्ला मानसर चाहते बड़ ना कारण चिंता चेतना एक बारे सीमित मन हम आल्लाते बड़ क्या चिंता करें आजकलकार विज्ञान जब विज्ञान सम्पर्क ज्ञान आज एक नक्षत्र कत बड़ एक ग्रह कत बड़ चंद्र कत बड़ सूर्य कत बड़ এ সমস্ত সৃষ্টি আল্লাহ রবুল আলমিনের জাতের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি আমার আপনার তুলনায় অনেক বড় সৃষ্টি তাই না পৃথিবী যেমন একটা গ্রহ চন্দ্র একটা গ্রহ আর সূর্য তো কত গুণ বড় আপনাদের তো জানে আছে তাই না এক একটা নক্ষত্র কয়েকটা গ্রহকে গ্রাস করে নিবে এ সমস্ত সৃষ্টি সবগুলি মিলিয়ে আল্লাহ আবুল আলমিনের সামনে একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি তিনি হচ্ছেন আল্লাহ যিনি আকবর আকবর মিন মিনকুল্লি সেই আকবর ইসিম তফজিল শেখা তার মানে তিনি সব কিছুর চাইতে বড় সবকিছুর চাইতে বড় আল্লাহর আলম একাকার না আসমানের ভিতরে না জমিনের ভিতরে না মানব সৃষ্টি গাছপালা পাহাড় পর্বত সাগর মহাসাগর জল স্থল এসবের মাঝে আল্লাহর আলম এই সমস্ত সৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিনে এই সমস্ত সৃষ্টির আল্লাহ রবুল্লা আলমী তার আরো সে সমন্বত কিন্তু তার সাথে সাথে কোরআনে করিমে এবং রাসোরম হ্যাঁ দিছে দলিল প্রমাণ রয়েছে যে আল্লাহ রব্লা আলম আমাদের কাছেও সমস্ত শিশু জগতের ঊর্ধ্বে হওয়া সত্ত্বেও আল্লাহ তিনি আমাদের অত্যন্ত কাছে তার সাথে সাথে আমাদের কাছে করি দলিল প্রমাণ রয়েছে যে আল্লাহ আমাদের সাথে রয়েছেন তো আল্লাহর সাথে থাকাটা কেমন তাহলে এই বিষয়টি হচ্ছে আজকের বিষয়বস্তু মাই অত্লাহ এলে খালকে आल्लाश अर्थ आरोप नेकबान सत्कर्मशील साधारण सृष्टि नई जी तो विषय बुझे नीले आयातगुल माध्यम समन्वय दूटो विषय संघर्ष नहीं द्वंद नहीं, नहीं।, नहीं। पर आल्ला समस्त ऊर्धे आरोप अत्यंत निकटे समस्त सृष्टिर उर्धे आल्लात आबादी साथते এই সবের অর্থটা কি এই অর্থগুলি আজকের আলোচনা স্পষ্ট হয়ে যাবে বলছেন আল্লাহ মানে সঙ্গে থাকা মা আমাদের সাথে আনা মা আকা মানে আমি তোমার সাথে আছি আল্লাহ আমাদের साथ आन्नाबेर देश मुखस्त मुखस्त आगे इन्ना संगे आल्ला जगत संगे आम भाव सृष्टि जगत दुभागे विभक्त सृष्टि खास मख लुक और खासबान्दा এই বিষয়টি নিয়ে আলোচনা করব সাতটি আয়াত এখানে উল্লেখ করেছেন শৈখুল ইসলাম এমাম ইবিন তাইমা রহম্লাহ তালা আট নম্বর একটি আয়াত আমি সংযোজন করব যাতে করে ওই আয়াতটিও আপনাদের ছোট্ট আয়াত জানা থাকে দলিল হিসাবে মহান আল্লাহ সাদ করছেন মহান আল্লাহর আয়াত দিয়ে তিনি শুরু করেছেন আকাশ সমূহ এবং জমিন পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে তিনি আর এই বিষয়টি গত সপ্তাহের বিষয়বস্তু ছিল আলোচনা হয়ে বিষয়। जागर्भे प्रवेश करमी जाम भूपृष्टें चोर सामने जामे पानी टें चोर सामने यूक देखेंगे कि पोकाम चलते चलते गर्ते डुके गया लो। की की गा कि जमीन भवेश जमीन ओपर थे भूपृष्ट भूगर्भे जावेश मृतदेह माशाल्ला क्या मारा जा खबर रखें खबर को भरे चले गई जी शादी दाना जी गम बीज आ धान बीज बीज जो बीज आज छिटाल तक उदगत हो सब आल्लामायजार जामिन उदगत है बैरिए जमीन बस एक बीज पड़े সেটা থেকে গাছ গোজে উঠলো বেরিয়ে আসে অমায়া খরচ মেনা মাটি থেকে যা কিছু বেরিয়ে আসে আরো বহু কিছু কত কি বেরিয়ে আসছে খনিজ সম্পদ যত খনিজ সম্পদ আছে এইরকম অনেক কিছু হইতে পারে অমায়ার জলে মেনা শ্যামাই আকাশ থেকে যা অবতরণ করে আকাশ থেকে কি করে হ্যাঁ বৃষ্টির পানি আকাশ থেকে মানে উপর থেকে ওপর কি আকাশ বলা হয় এই আর আকাশ থেকে অবতরণ করে যেমন ওহি অবতরণ ফেরিস্তাদের অবতরণ আল্লাহর কোন আদেশ নেমে আসা জমিনের উদ্দেশ্যে জমিন বাসীর উদ্দেশ্যে আল্লাহর কোন আজাবের অর্ডার গজবের অর্ডার অথবা আল্লাহর কোন রহমতের অর্ডার কাউকে আল্লাহ দেব কাউকে কারণ নেব কাউকে আমির বানানো কাউকে গরিব বানানো সমস্ত আমর আল্লাহর পক্ষ থেকে নেমে আসছে সমস্ত নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে আকাশ থেকে डि जी हाँ माहुम आई नुम ए तुम्हारे साथ तुमरा थो ना क्यों एट आज के विषय वस्तु ओहो म सबकिा ओह मई ना कंतुमर व्याख्या होल्ला माता बस तुमरा जेखने थको से आल्ला प्रत्यक्ष आल्ला दिए आगे अंश व्याख्या होक्ष्म मगजे बुझे आल्ला सत्तागत दिक्कत ना जेमन अपनारे कथाटर दूट अर्थ एक अर्थ का अपना संस्पर्श आई रखी बस बस अथवा दूर मजलिसे बस तीन अपने साथ एक अर्थ हाँ दस हजार किलोमीटर दूरे भाई आप आब टें खब्चित हाँ जेको दिक आपके बेबा तुम्हारे आ তার শুদ্ধ না ভুল কোথায় চিন্তা দূর হয়েছে আমার সাথে আমার বাপ আছে পারিবারিক সমস্যা কোন সমস্যা নেই বাপ আছে আমার সাথে যেখানে তখন ভাইয়েরা সমস্যা করে কিচ্ছু করতে পারবেনা এবার বোঝা গেছে এতক্ষণ বুঝতে পারছি আল্লাহ আমাদের সাথে থাকার অর্থ খানিকটা এভাবে বুঝবেন বিস্তারিত আরো বুঝবেন ও হা কুমাই সরকারের গোয়েন্দা সংস্থা লেগে আছে প্রতিটি গ্রামে গ্রামে এলাকায় অঞ্চলে আছে না নেই প্রশাসন আছে হ্যাঁ সরকারও রাজধানীতে বসে সংসদে বসে বলছে खोज खबर चलो खबर आज आल्ला क्षेत्र जी हाँ आल्लामशील दे लोक देर जेमन सुसंबाद आज तुम्हारे आल्लासहाय छेड़े देवे তেমনি অসত লোকদের জন্য আল্লাহ তোমাদের সাথে সব খবর রাখছেন আল্লাহরণী আয়াত নম্বর সাতা কুমাজ একটু শুরুতে আয়াতের একটা অংশ অল্প ছেড়ে দেওয়া হয়েছে সেটা যদি কেউ পুরা করতে পারে ভালো আয়াতের সুর এরকম আছে কোরআন খোলের আপনারা তুমি কি দেখো না হে মানুষ হে মুসলিম আকাশ সময় এবং জমিনে যা কিছু আছে তা আল্লাহ জানছেন আয়াত শুরু করেছেন আমি এটা এই জন্য বাড়াচ্ছি যে ইমাম মাহমুদ আহমদ্দুল্লাহ উক্তি সাহেব সহ ফজান উল্লেখ করেছেন যখন উল্লেখ করব। তখন বলবো যে আয়াত আল্লাহ শুরু করেছেন এলিম দিয়ে আল্লাহ এলিম দিয়ে আর সমাপ্ত করেছেন আল্লাহর এলিম দিয়ে তো কেমন করে বুঝবেন এলিম দিয়ে শুরু হয়েছে যদি এ অংশ না জানবেন তো আলম তার তুমি কি জানো মুসলিম তুমি কি দেখো না মুসলিম যে আন্না আল্লাহ ইয়া আলম মাহিস ও সময় এবং জমিনে যা কিছু আছে सबकिछतरा मैं मीन नजुआ सा तीनजे जो गोपन परामर्श है गोपन आलाप है गोपने कथा बोला नजुआ मोनजात बला है नजुआ मान हम गोपन आलाप और मोन मान गोपन आलाप আল্লা সাথে মোনাজাতে যে মোনাজাত আমার দেশের মানুষ দু কি বলে মোনাজাত এখান থেকে মোনাজাত বলে মানে আল্লাহর সাথে গোপন আলাপ করা আল্লাহর সাথে চুবি সারে কথা বলা মায়ুন মিন্ন তিনজনের যদি কখনো গোপন পরামর্শ হয় ইল্লাহ রাবম তবে আল্লাহ তাদের চতুর্থ হন तीन जन जी क्या भावले चल रहा तीन जनलना बर मुस्लिम विश्वास रखे चतुर्थ आल्ला क्यों गोपन परामर्श है इल्लाह तब आल्ला छम्बरे आल्ला ওয়ালা সকলের সাথে আল্লাহ রয়েছে। বেশি আল্লাহ আছেন তাদের সাথে আর কম কেউ যদি একাই থাকে তার সাথে দ্বিতীয় আল্লাহ জন থাকে তৃতীয় আল্লাহ সম্মাই যখন আল্লাহ আছেন সকলের সাথে সর্ব অবস্থায় এই নামা কানু যেখানেই তারা থাক না কেন তাহলে আল্লাহ যেদিন উঠাবেন সবকিছুই জানিয়ে দেবেন বিস্তারিত সোম্মায় না ব্যেমা আমেলুই অমাল কেয়ামা অতপর তিনি মানব জাতিকে জানিয়ে দেবেন বেমা আমেলু যা কিছু তারা কর্ম করেছিল সে সম্পর্কে ইয়মাল কেয়ামাতে কেয়ামতের দিবসে ইন আল্লাহ বেকুল্লা সাইন আলী নিশ্চয় আল্লাহ রব্ব প্রত্যেক বস্তু সম্পর্কে কি সর্বজ্ঞ বা জ্ঞান রাখেন সবকিছুর জ্ঞান রাখবেন এই আয়াতে কি দেখলাম যে আল্লাহ রবুল আলমিন তিনজনের সাথে আছেন পাঁচজনের সাথে আছেন কম হইল আছেন বেশি আছেন সকলে সাথে আছেন খবরও রাখছেন জানছেন আর সাথে আছেন দুটো বিষয় তারপরের তারপরে তিন নম্বর যে আয় মহান মানা চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে আছেন সুরে তো আয়াত চল্লিশ ঘটনা কি ছিল নবী মোহাম্মদ রসুরল্লা হিজরতের ঘটনা অপুর বেলা থেকে যে রাতে আমরা বেরিয়ে পড়ব কাফেররা যারা ও করে আসে তাদের সামনে বেরিয়ে গেল রসুল্লাহ উলচোদিকে মদিনাজের দিকে তার বিপরীত দিকে ইয়ামানের দিকে সৌর পাহাড় সৌর পর্বত তার গুহায় গিয়ে আশ্রয় নিলেন সেদিকেও তল্লাশি শুরু হয়ে গেল একশো উঠের লোভে সাধারণত জানা ছিল যে মোহাম্মদ গেলে কোথায় যাবে তার সাথী সঙ্গী দল বেড়েছে একটু মোদিনাই তো কোথাও আসবে তাদের ভালো করে জানা ছিল যে মোদিনাই যাবে মোহাম্মদ সাল্লাহ কিন্তু তারা ভাবছে যে অত সহজে কি সহজ রাস্তা ধরবে যে রাস্তাগুলি জানা সেসব রাস্তায় খুঁজে তো পাওয়া যাচ্ছে না সুতরাং বিপরীত দিকেও তারা খুঁজতে গিয়েছে যখন গাড়ের গুহার চারিদিকে কাছাকাছি ঘোরাঘুরি করছে তারা একটু নিচে এইরকম করে দেখলেই নজরে চলে আসে সর পাহাড়ের গুহায় যাওয়া নয় তবে ছাত্র জীবনে একবার গিয়েছি শখ করে দেখার জন্য নেকির আশাই নয় আমাদের সাথে একটা দেওবন্দী কম সিলসিলার তালবেলিম ছাত্র ছিল মদিন ইউনিভার্সিটি প্রথম বছরে বেদাত করে তো ওগিয়ে যে সেখানে মন আজার ধরলো আর কান্না শুরু করল। একবার কান্না শুরু করল মানে নিজেও কাঁদল বাকি সবকে কাঁদিয়ে ছাড়লো জি হ্যাঁ এত কান্না চিন্তা করলাম যে এই কান্নাটা যদি হারামে কেউ করতে পারে আল্লাহর ঘরের কাছে তো জীবনটা সফল হয়ে যাবে তার কেউ যদি মসজিদে নয় বিতে পয়সা পারে এই কান্নাটা তো জিন্দিগি তার উদ্ধার হয়ে যাবে হ্যাঁ দুনিয়া আখেরা সুন্দর হয়ে যাবে বেদাতিদের কান্না কিন্তু মসজিদ আসে না বেঁধা কান্না আসে দাতের জায়গা বা সিরকের জায়গা মাজারে যে কান্না আসে। আছে কি কান্না তাদের কিন্তু মসজিদ নবীতে অথবা মসজিদ হারামে যেমন শুরু হইল হ্যাঁ শয়তান যেমন একামত সেনে পালাচ্ছে জিন শান মানুষ শৈতান ও পালাচ্ছে বেরল মাজারপন্থীরা হজে আসে তারা হারামের ইমামদের পিছনে নামাজ মোটেই পড়ে না জি প্রতি বছর খবর এটা কোন একবার এটা আম কথা ও এরা কাফের নিকৃষ্ট কাফে তাদের কাছে নামাজ হবে না তাদের পিছনে হোটেলে নামাজ পড়ে তাদের মোল্লারা জনগণ তাদের বেদাতি তাদেরকে এমন বিভ্রান্ত করে যে তোমরা নামাজ পড়ো তো অনেকে আবেগে যায় যে এসেছি বেদাতি মোল্লার কথা সময় যায় বলছি তোমার তো নামাজই হবে না ওখানে গেলে ওর যাতে বলে এখানে হোটেলের নামাজ পড়ো এইভাবে বিভ্রান্ত করে নিয়ে যায় তো বিধাতিদের কান্না দেখলে বুঝা যায় যে কান্না কোন জেগে আসছে অতি আকিদার আপনি পেয়ে যাবেন আর লোক পারবেন যে ওর কান্না আর কান্না যদি কোথাও না আসে ওটা আর এক গুমরা দল যেখানে কান্না আসেন ওখানেও কান্না আসেন একটা বিধাতি দল আর একটা সৈন্যতার অনুসারী দল আর একটা দল হচ্ছে দুনিয়াদার দল যতই সই আকিদা সই আকিদা করুক না কেন আর সহি আমি হজ করে আসলাম ইত্যাদি বলুক না কেন কিন্তু আসেনা কাসাদ শক্ত হয়ে গেছে ফাহ হিজার আসা পাথরের মতো হয়ে গেছে আসাদা পাথরের চাইতো শক্ত হয়ে গেছে তো এইরকম যদি হয় তো আল্লাহ এদের নিন্দা করেছেন এদের কোন প্রশংসা করেননি কিন্তু এইদিকে অসন্নতার অনুসারী হইতে পারলেন না এই জন্য কোন খুশি না এইরকম লোকদের জন্য ভালো করে মনে রাখলেন তো এই দল আমার ভর্তি না আল্লাহ আমাদের হেফাজত করেন আলী সাল্লাম আর গুহায় আছেন রোজি আল্লাহ চিন্তা করছেন যে চারিদিকে ঘোরাঘুরি করছে একটু দেখলে দেখবি যদি একটু পায়ের দিকে নজর দেয় একটু নিচের দিকে উভয়ে ছিলেন গুহাই ঈদ ইয়াকু সাহেব যখন নিজ সঙ্গী কে বলছিলেন কে বলছিলেন রসুরাহ চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে আছে মানে কি আল্লাহ সত্যগত দিক থেকে গুহায় হ্যাঁ না আল্লাহ রাসবেন্লাহ এলমের দিক থেকে সকলের সাথে পরিবেষ্টনের দিক থেকে সকলের সাথে কিন্তু হেফাজতের দিক থেকে সুরক্ষা সাহায্যের দিক থেকে হ্যাঁ জি সাপোর্টের দিক থেকে জি রক্ষণাবেক্ষণের দিক থেকে যখন মুসা আলি সাল্লাম আর হারুন আলিহিসামকে আল্লাহ রবুল আলমিন ফেরাউনের কাছে পাঠালেন দেওয়ার জন্য ফিরাউন জালেম মুসা আলি মনে ভয় হইল যে এত বড় জালেম এর সামনে গিয়ে কথা বলে কথা তো শুনবে কি না এটা একটা চিন্তা তারপরে ফিরে আসা যাবে এটাও একটা চিন্তা আছে মানুষ হিসেবে আল্লাহ বলছেন যে যাও ইন্নানি মা কমা আমি তোমাদের দুই ভাইয়ের সাথে আছি আমি তোমাদের উভয় এর সাথে আছি মা কোমা আসমাও আমি শুনছিও তোমরা কি বলবে আর সে কি জবাব দেবে দেখছি হারুন আল্লাহর নবী রসুল তাদের সাথে থাকার কথা বলেছেন ওইখানে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং এই সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি রসুলের পরে অবকাশে আল্লাহ আমাদের সাথে আছেন জি তার পরের আয়াত নিশ্চয় আল্লাহ ওই সব লোকদের সাথে আছেন যারা সংযত যারা সাবধান সতর্ক থাকে আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে গোনার কথা কাজ থেকে যারা বেঁচে থাকে তাহাও ইত্তকাও তাদের সাথে আছেন আল্লাহ তার মানে আল্লাহ সাথে আছেন অন্য জায়গায় আছে الله متقين در ساته آتشان ايه كان الَّذِينَ اتَّقَو الَّذِينَ اتَّقَرَ الْمُتَّقُون هي هي وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ عَرْجَارَ مِسْتَ بَنْ صَدْكَرْ مُشِلْتَ در ساته الله آتشان اذا خاص لك نعمل لك خاص بنده نشادرون بنده خاص بنده متقی خاص بنده مهسنين. محسنين محسن خاص بنده سورة نهلين آياتهم رأيك شو آتشان ধারণ করো নিশ্চয় আল্লাহ আয়াত নম্বর কত ছয় চল্লিশ জি তারপরের আয়াত আয় নম্বর ষাট সুরে বাকার আয়ত নম্বর দুইশো উনপঞ্চাশ আল্লাহ বলছেন কামিন বহু ক্ষুদ্র দল রয়েছে এখানে কাম খাব আরবি গ্রামার এর দুই ভাগ বিভক্ত হচ্ছে মানে তোমার কাছে কয় রিয়াল আছে হ্যাঁ ওরা বলছেন না কাম ফুল মানে কত দাম কে বলছেন কত পয়সা আর কি হ্যাঁ এটা হচ্ছে জিজ্ঞাসাবো দিজ্ঞাস করছেন আপনি আর আযটা হচ্ছে কাম হচ্ছে যেমন আরো কামরাজ এটা জিজ্ঞাসা আমার ভঙ্গিমাতে বলছেন যে জিজ্ঞাসা কামরাজ দরবতু কত মানুষকে মেরিছে আমি এটা খাবরিয়া ওখানে কাম কামরাজ দরবতু কত মানুষকে মারিছি আমি উদাহরণ দিতে পারেন আপনি এখানে আল্লাহ বলছেন কত না ক্ষুদ্র দল এইরকম ছিল মানব জাতির ইতিহাসে কত না ক্ষুদ্র দল ফিয়াত দল কালিলা ক্ষুদ্র সাকিরা অর্থ কত না ক্ষুদ্র দল ছিল এইরকম গালাবাদা যা জয়যুক্ত হয়েছে বা বিজয়ী হয়েছে ওপর এইরকম মানব জাতির ইতিহাসে আল্লাহ আলমিন এইরকম করেছেন বহু এইরকম ক্ষুদ্র দল ছোট ছোট দল অল্প সংখ্যক বৃহৎ দলের ওপর জয়যুক্ত হয়েছে যেমন বদরে এক হাজারের ওপর তিনশো জন তাই না बहु जैगे इसलम इतिहासम बेइजनलाख्यको बड़ दल विजय लाभ कर बेल्लाक्रमे आल्ला इच्छा आल्ला चाहले जनबल दिए अथवा सज सरजाम दिए क्या मुसलिम इलमाम जय ইসলামের জয় হয় বেঈদিন হুকুমে আল্লাহর ইচ্ছায় আল্লাহর তৌফিক কিন্তু সত্যিকার আর মুসলিম হইতে হবে আর যদি তাদের মতো আমরা হয়ে যাই তখন পার্থিব লড়াই তখন হ্যাঁ বস্তুর লড়াই বস্তুর সাথে বস্তুবাদ ওদের কাছে বস্তুবাদ আমাদের কাছে বস্তুবাদ হ্যাঁ ওরাও সাজ সরঞ্জামে বিশ্বাসী জনবলে বিশ্বাসী আর আমরাও তাতে বিশ্বাসী তখন কিন্তু আল্লাহর সাহায্য আসে না বর্তমান মুসলিম জাতির অবস্থাটা ঠিক ওই রকম হয়ে গেছে আরেকটি আয়াত আপনাদের সাথে আয়াত নম্বর বাষট্টি সালাম তার জাতিবনে ইসরা নিয়ে সাগরের কাছে পৌঁছে গেলেন ভোর থেকে ফেরা তার হবে। পেছনে হামলা করে চলে এসছে মোসা আল ইসলামের জাতিবনে বললো ই না মোল্লা কোন এখন তো ধরা খেয়ে যাব তখন মোসা আল কি জবাব দিয়েছিলেন কি বলেছিলেন জবাব মনে আছে হ্যাঁ কাল্লা ধরা কখনো খেতে পারি না কশেও এটা হইতে না যে আমরা ধরা খেয়ে যাব। যাবো নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক আছেন আমার সাথে আমার সাথে আমার রব আছেন সায় নিশ্চয় তিনি ওচিরেই রাস্তা দেখাবেন সিন মানে অচিরেই শীঘ্রই হয় আবার নিশ্চিতের অর্থ কখনো হয় না ইন্না মাই আর রব্বি জি এই আয়াত থেকে কি দেখানো হয়েছে প্রথম আয়াত দেখেন তাতে কি রয়েছে ওহ মাহুম আইনামা কুন্তুম তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সাথে তিনি আছেন জি তোমাদের সাথে আছেন এই তোমাদের সাথে আছেন এটা খাস লোকদেরকে সম্বোধন মানে সকলকে কে বলো সকলকে সম্বোধন করা হয়েছে জি তাহলে এখানে যে খাস লোকেরাও সামিল আর এমনি লোকেরও সামিল মুসলিমও সামিল কাফেরও সামিল আল্লাহ এই আয়াতের ব্যাখ্যাই আল্লাহ রব আলিন শত লোকদের সাথেও আছেন অসৎদের সাথেও আছেন মমিনের সাথেও আছেন কাফের সাথে আছেন জি সবার সাথে আল্লাহ আছেন জি দ্বিতীয় আয়াতে কি আছে সাথে না যেকোন লোকদের সম্পর্কে সবার ক্ষেত্রে বলা হয়েছে দ্বিতীয় আয়ত্রীতা হইল আমভাবে আল্লাহর সাথে থাকার ক্ষেত্রে তাই বলছেন এই হুয়া মাহুম বে ইল এখন শুনেন হুয়া মাহুম যখন সকল বান্দা সকল সৃষ্টির কথা বলা হচ্ছে তিনি তোমাদের সাথে রয়েছেন মাধ্যমে। জ্ঞান দ্বারা জ্ঞানের ক্ষেত্রে রাকিব আলীকুম তিনি পর্যবেক্ষণকারী তোমাদের শহীদ আলা তিনি প্রত্যক্ষ করছেন তোমাদের কাজকর্ম কর্মকাণ্ড হ্যাস কুন্ম যেখানে তোমরা হও না কেন যেখানে থাকো না কেন অনেকেই মরুভূমিতে থাকলে আমরা দেখি না কেউ দেখেন একাই আছে মরুভূমিতে ও যা ইচ্ছে তাই করছে ওখানে মরুভূ যদি জনশূন্য হয় दो चार दस कलोमीटर क्यों नहीं उलंग आल्ला ठीक ना निर्जने घर भरमी जे अपराध करुक ना कें क्यों नहीं मानुस आल्ला छा क्यों आल्ला घर भा कर से जान, से। कौर्छे कौर्छे जान रब जान ठीक ना क्यों आल्ला छा সব আপন আপন কে কাজে লেগে আছে নিজ নিজ ঘরে আল্লাহ খবর আছে তাদের আমরা কেউ কারো খবর রাখি না তাই বলছেন সকল মানুষ সকল সৃষ্টি একই সমান কোন পার্থক্য নাই অথচ আমাদের চোখের সামনে কয়টা লোক থাকলে পার্থক্য আছে যে লোকটা যে নিচে হয়ে বইসা আছে খাটো হয়ে ওকে দেখছে চোখ বন্ধ করে আছে কিন্তু এতক্ষণ দেখলো এতক্ষণ দেখি নাই হ্যা ঝিমাচ্ছেন কিন্তু আমাদের সারাদিন মরবীত স্বাভাবিক একই সমান ভাবে আমরা দেখি না চোখের সামনে থেকেও দেখি না চোখের সামনে থেকে আপনার ছোট বাচ্চা দিলে দুর্ঘটনা ঘটে তাই না এই অবাসার আল্লাহর শ্রবণ ক্ষমতা এবং দর্শন ক্ষমতার আন্ডারে আল্লাহ সবকিছু শুনছেন সবকিছু দেখছেন মনে মনে বলছেন তাও শুনছেন আল্লাহর বলেন দেখছেন আল্লাহর সবকিছু যেখানে থাকেন না কেন ইয়াস মা ও কাল তোমাদের কথা শুনছেন বা ইয়ার আমা কখন তোমাদের অবস্থান জানছে দেখছেন আয়াতিল এই আয়াতে এই এই জায়গাটুকু দেখানো হয়েছে কি ওয়া যেখানেই থাকানো কেন আল্লাহ তোমাদের সাথে আছেন কোন দিক থেকে কোন দিক থেকে বললেন জ্ঞানের দিক থেকে জ্ঞানের দিক থেকে আল্লাহ যখন জ্ঞান রাখছেন তখন আর একটা জিনিস ওদের অ্যাড করে নেন তাহলে আরো সম্পূর্ণ হবে अनेक समयर दुनियर शासक राष्ट्र नाय खबर राख अपराधी भरते परिषन बल दस्यरा रोहिंग समस्या नहीं अनेक भाई शाचे बरशाल बरगना बंगोपागर सुंदरबन एल सूंदरबन जल दस आसार चिंतार सबकि चले जा सरकार खबर रखे जान सरकार जे भावना क्यों हाई सरकार अक्षम पड़ेना অথবা সরকারের লোক পারবে কিন্তু সেই রকমের তাদের তৎপরতা নেই দুটো একটা কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহর যেমন এলম ঘিরে আছে তেমনি ক্ষমতা ঘিরে আছে জি হ্যাঁ এলমের দিক থেকে এখন শোনেন জ্ঞানের দিক থেকে এহা তা পরিবেষ্টন করার দিক থেকে হাতে বেকুল্লিশ আল্লাহর পরিবেষ্টন করে আল্লাহ আলমেনি अर्थात आल्ला क्षमत बहुत पिपिलिकाओिलिक खबर रखें এবং আল্লাহর সব কিছু আল্লাহ ফাকর আব্বুল আলমিনের এলমে আছে এহাতে আছে কুদরতে আছে আরবি ভাষায় শুনে দেন তাহলে আল্লাহ ফাকর আব্বুল যেটা সাধারণ সাথে থাকা সেটা এই অর্থগুলিতে বলছেন যে এই আয়াতের এই অংশটুকু দেখানোর উদ্দেশ্য আলোচনা যখন শুরু হয়ে গেছে তখন বলি যে আল্লাহর সাথে বিভক্ত মানে সঙ্গে থাকা মাইয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দুই ভাগে বিভক্ত মাঈয় মাইয় হাসা মানে আল্লাহর আম ভাবে ব্যাপক অর্থে সাথে থাকা आल्ला खास विशेष अर्थे थर्थे साधारण तीन टी शब्द दिए कि ज्ञान दिखाष्टन दिक्षमत दिक्लार क्षमतार बेल्ला आल्ला ज्ञान बेमन आल्लर ओलिओ जो मोम मुस्लिम नबी रसुल সবচেয়ে বড় দুশ্মন কা জেতে যেতে পারে না বোঝা গেছে সবার ক্ষেত্রে এটা আল্লাহ ভালো মানুষদের সাথে আল্লাহ আছেন ওইখানে কিন্তু এই অর্থগুলি শুধু না ওর সাথে যে অর্থগুলি দিকে একটু আগেঙ্গিত করলাম বিনাস সাহায্যের দিক থেকে ও তাপের দিক থেকে তৌফিক তৌফিকের দিক থেকে नेकबन्दा आल्ला तौफिक आज आल्ला सहाज्य आल्लापोर्ट आज आल्ला हेफत आ रक्षण बेक्षण आरोप এই ধরনের কোনো অর্থ নিতে পারেন আপনি যে কোনো তো মাই এত আমি আল্লাহর সাথে থাকা তারপর আয়াতটি তো ঠিক ওই রকম পরামর্শ বা গোপন আল্লাপের কথা তাতে রয়েছে কি এই যে আয়াতটি রয়েছে এই আয়াতটি কি সম্পর্কে নাজল হয়েছিল কাল মুফাসের বলছেন মুফাসের ইন আল মোনা থাকত আর গোপন আলাপ করত। এবং মমিন রাসেপাশে যে বই আছে মমিনদের কাছ থেকে সরে গিয়ে আলাদা হয় মমিনদেরকে এইভাবে মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করতো আনসারদেরকে মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করত। खराब लग ठीक तीन जन थोड़ा तीन जन ठीक पेट्रोल एवयड कर ढुकले दू जन जेदी जा गल्पन तुम एक ही था कथा যদি এরকম বলে যে তুমি ওখানে বসো আমাদের একটা পার্সোনাল কথা আছে তো পাল্পিটিশন শুরু হয়ে যাবে টেনশন শুরু হয়ে যাবে আর বিশেষ করে যদি কোনো পুরাতন কোন বিদ্বেষ বা শত্রুতা থাকে তাহলে তো আরো মুশকিল হ্যাঁ আরো মুশকিল হয়ে যাবে এই জন্য হারাম এইভাবে লাই তা না যায় স্নান এত না সালিস না যাইলে কিবো না তিনজন কোথাও থাকলে একজনকে বাদ দিয়ে দুইজন গোপন আলাপ করবে না নিষেধ বিশেষ করে সফরে হইলে হ্যাঁ গ্রামে শহরে অসুবিধা নেই অনেক লোকের আপনার দুজন কথা বলছেন অন্যদিকে টান দিল এই মনাফিক আসলে মুসলিমদেরকে মানসিক ভাবে কষ্ট দিতে চাইতো তো যার ফলে মমিন মুসলিমরা দুশ্চিন্তে পড়ে যেত যে মোনাফিকরা যে কি যে আলাপ করলো আর এরা যে কি কথা বলছে অফিস ওই রকম হয় অফিসে এরকম হবে যে ভাষা বোঝেন না এমন ভাষে কথা বলছেন অন্যরা ভালো লাগবে না এই কথাগুলি মনে দেবে কষ্ট দেবে করতেই থাকে মাঝে মধ্যে যখন এই দীর্ঘ সময় এরকম হয়ে গেল এইরকম চালচলন মনাফিকার এইদিদের ও কাসোরআ খুব বেশি বেশি এরা করা শুরু করলো শাখা এলা রসুরম তখন রসালামের কাছে অভিযোগ নিয়ে আসলেন এবং দেখো মুসলিম আলাপ করছে এরকম কাজ করবে তোমার ফালেমিয়ান তো হান কিন্তু তারা কথা মানলো না আদু এলা মোনাজাত তারা তাদের এই মোনাজাত শুরু করলো তো দু শুধু মোনাজাত বলা ভুলো মোনাফেকদের মোনাজাত দেখেন হ্যাঁ দোয়া বলবেন মোনাজাত গোপন করতে হয় আল্লাহর সাথে গোপন আলাপাত যেমন সলাদ মানে সলাদ হ্যাঁ সব মানে সব জাকাত ওর ভিন্ন অর্থ বুঝবেন না ঠিক ওই রকমই দোয়া বললে আল্লাহর কাছে দোয়া করা কিন্তু মোনাজাত মানে দোয়া হয় না মনাজা মানে গোপনে কথা বলা স্বামী স্ত্রী দুই দিন গোপনে কথা বলছে বাচ্চারা ওই দিকে আছে এইটাই মনাজাত আপনাদের সুতরাং অযৌক্তিক নাম আসলে ভুল নাম দেওয়া তারপর আবার সম্মিলিত দোয়াকে মোনাজাত ও আরেক বিধাত একসাথে দোয়া করা এমাম দোয়া করবে আর বাকিগুলো সব আমিন আমিন হ্যাঁ হুজুর দোয়া করবে আর বাকিগুলো সব আমিন আমিন করবে এটা হচ্ছে বিদাতি দোয়া আর বিদাতি মনাজাত ভাষাটি আসলে মোনাজাত ভাষাটি দুয়ার ক্ষেত্রে ঠিক না হইল আল্লাহ করে এই আয়াতে কি দেখানো হয়েছে এতে প্রমাণ রয়েছে যে আল্লাহ তার সৃষ্টি সাথে আছেন কোন দিক থেকে ওয়াহিয়া মাহ ভাবে তোমরা যেখানে দেখেন মোনাফিক আর ইহুদীরা গোপন আলাপ তিন জন থাকুক আর পাঁচজন থাকু তিন মুক্তা হ্যাঁ আচ্ছা আমভাবে আম অর্থ মানে সাধারণ অর্থে যে আল্লাহ সকল সৃষ্টির সাথে আছেন মমিন কাফের সৎ অসাদ ভালো মন্দ সকলের সাথে আছেন এর দাবিটা কি আল্লাহিক আল্লাহ তোমাদের পরিবেষ্টন করে আছেন ওয়াল এল এবং জ্ঞান রাখা বে জামিয়া আমাদের তাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে ওয়াল এহাদ আহমদ এই জন্য আহমদ রাহেমা বলেছেন এমাম আহমদের উক্তিটি তৌফি কাস ষষ্ঠ খন্ড একশো আটচল্লিশ রয়েছে এমাম জাহাবির একটি আল্লাহ সবকিছুর এই মর্মে তার একটি তাতে রয়েছে ইমাম লাল কাউসুল এতেকাজ আহলি সন্নার চারশো দুই পৃষ্ঠায় রয়েছে এই কথাটি ইমাম আহমদ রহমাউল্লাহ তিনি বলছেন ইফত আয়াত আল এল মে ওখত এই আয়াতটি আল্লাহ রবুল আলম এলিম দিয়ে আল্লাহ দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন আল্লা শুরু থেকে পড়াইলাম আপনাদের আকাশ জমিনে যা কিছু আল্লাহ জানছেন ইয়া আলমও দিয়ে শুরু হলো আর শেষখানে কি রয়েছে আল্লা সাতে থাকাটা হ্যাঁ কোন দিক থেকে দিক থেকে জ্ঞানের দিক থেকে তৃতীয় তাই না বলছেন হাজা খেতাব নবী সাল সাহেব এটি হচ্ছে যখন উভয়ে ছিলেন গুহায় সৌর পাহাড়ের অকাল হিজরতের সময়া বেহমাল মুশরিক উ মুশ্রিকরা তাদের পিছনে খোঁজাখুজি করছিল ফাহাজ আকর রাজি আল্লাহ আলানবালিন আজাল কুফার হ খুব দুশ্চিন্তায় ছিলেন নবী সালামের জন্য আশঙ্কা করে যে কাফেররা কোন রকম ভাবে নবীকে কষ্ট না দেয় নিজের কথা চিন্তা করেননি আমি ধরো খেয়ে যাব বনি ইসরায়েলদের মতো। বরং ইয়ারসুল আল্লাহ আপনার কি হবে আপনার কি হবে জি ফাল্লাহ নবীন বলছেন দাইল হাসান চিন্তা বাদ দাও আমরা বলি না চিন্তা বাদ দাও হেফাজতের দিক থেকে যেগুলো বলে দিলাম সবগুলি শব্দ বলেন নাই তিনি ওমান খান আল্লাহমা আল্লাহ যার সাথে সাহায্য সহযোগিতা হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে আছেন ফালাই যোগ সে কখনো পরাজিত হবে না হারবে না যে কখনো পরাজিত হবে না তার চিন্তা করা উচিত নাকি আপনাকে আবার চিন্তা কিসের চিন্তা তো তখন যে ক্ষতির আশঙ্কা আছে তাই না আশঙ্কাই নেই আল্লাহ বলে দেন তা আল্লাহ বলেছিলেন না কারণ ওই ছাড়া তিনি ওহি ছাড়া বাড়িতে আবাকে সাঁতে নাও ওহি সবকিছু হির ভিত্তি বিনা পরামর্শে আল্লাহ বলেছেন যে আবু বাঁতে নাও তাহলে নিয়েছেন তিনি জি নিজের পক্ষ কোনো কথাও বলতেন না আর কোন তিনি করতেন না ইনহাই ইহা ও শাহিদ মা এ আয়াতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মমিনের সাথে থাকা খাস ভাবে মমিন ইমানদার বিশ্বাসীদের সাথে আল্লাহর থাকা যার দাবি হচ্ছে আন্নাশর সাহায্য কর আল্লাহ আমাদের সাথে আছে মানে আপনার কফিল যদি বলে তুই ছেলে মেয়ে নিয়ে আছিস তুই মে দেশে কেন পাঠাচ্ছিস তুই আমি আছিস তোর সাথে আর পাঠাবেন দেশে হ্যাঁ এই যে সব পাঠাইতে শুরু করেছে আপনি তাহলে আল্লাহ সম্পর্কে আপনি কি চিন্তা করতে কতটা ইমান আপনার আল্লাহ সম্পর্কে ওমা কাদার উল্লাহ কাকাদারে আল্লাহ যথাযথ মর্যাদা আমরা দিতে জানলাম না আল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত হন সাথে টেনশন আজকে যেমন একভাবে বলছে সাহেব শুনলাম নাকি আমেলদের উপর আগের বছর থেকে চারশো টাকা করে লাগবে তাহলে তো মুশকিল হয়ে গেল এখনই কেন চিন্তা করছেন আল্লাহ ভরসা করেন যদি রুজি দানা থাকে না যদি রাজাও বলে যে তোকে ফজর পর্যন্ত রাখবো আর আল্লাহ বলে তোকে ফজর আগে নিব উপায় আছে নাকি তার আগে চলে যেতে হবে রুহ আকাশে না পৌঁছে যাবে তুই সব চিন্তা কিসের তকদিরের প্রতি ইমানকে এই অবস্থাগুলিতে মজবুত করেন সবসময় মজবুত করেন কিন্তু বিশেষ অবস্থায় যখন দেখবেন যে আমাকে চিন্তা ধরছে বা কিছু এই ইত্যাদি তকদিরের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান এগুলি মজবুত করেন সব কিছু সলভ হয়ে যাবে সমস্ত সমাধান হয়ে যাবে কোন চিন্তা নেই কোন চিন্তা নেই তারপরে রায়তে গিয়েছিল হারুনকে তোমাদের সাহায্যের জন্য এবং ফেরাউনের বিরুদ্ধে তোমাদের সাপোর্টের জন্য আমি আছি মৌসার সাথে আল্লাহ আছে ফেরাউন কি আর খুন করতে পারে না হলে চিন্তা করেন আপনি ওর বাড়িতে মানুষ হলো যেই সময় ছোট কালে মানুষ হল একটু গলাটা টিপে দিলি তো হইতো এক মিনিটও লাগত না মূষাকে মারতে পারল না আর হাজার হাজার সন্তান বন ইসরা খুন করলো শুধু নিজের রাজত্ব রক্ষা করার জন্য তারপর রাজত্ব রক্ষা করতে পারলো আর তার ঘরে আল্লাহ মানুষ কেউ নিচ্ছেন তার খরচে মায়ের দুধ খাচ্ছে খরচ দিচ্ছে ফেরাও চিন্তা করেন আপনি আল্লাহর কারখানাতে কি হয় চিন্তা করেন আপনি घटना स्पष्ट नुझे स्पष्ट तक बुजते हैं घटना नईसुफ अल्सान घटना सब चाहे भलो केस्सा बोला सूर यूसुफ घटना शुरू हल क्या হ্যাঁ বাপকে স্বপ্নের কথা বয়ান করলেন তাই না স্বপ্ন সেই স্বপ্নের কারণে কোথায় কোথায় কোথায় কোথায় যেতে হইল আল্লাহ পৌঁছাবেন আসলে মিশরের নেতৃত্বে আর এই ইউসুফ এইভাবে পৌঁছিতে পারবে না কিভাবে পৌঁছি আল্লাহ জানছেন আল্লাহর কারখানাতে সব আল্লাহর কাছে সব জানা আছে আমাদের কিছুই জানা নেই এই ঘটনা ঘটার আগে আমাদেরও জানা নেই ওর বাপেরও জানা ছিল না তাই না ছিলেন অহেদে দেখানো হয়েছে কি আল্লাহর খাস ভাবে থাকা না আমি থাকা খাস ভাবে থাকা দুটো আয়াত বাদ দিয়ে বাকি আয়াতগুলোতে সব খাস ভাবে আল্লাহ খাস ভাবে আছে আউলিয়া ইহি তার আউলিয়া দোস্তদের সাথে বিন্যাস্রীতাই দে এবং তাতে তার সাথে সাথে আল্লাহ শোনেন দেখেন এটা প্রমাণ পাওয়া গেল আল্লাহ সাথে থাকা পাওয়া গেল আমি তোমাদের সাথে আছি একটা আকিদ আমরা জানতে পারলাম যে আল্লাহ আমাদের নেঘবান্ধাদের সাথে খাস ভাবে আছেন আর আসমাও আল্লাহ শোনেন আল্লাহ শোনেন আমি দেখি আল্লাহ দেখেন আল্লাহ দেখেন এবং আল্লাহ চোখ আছে এটার উপর মান আছে দেখেন তার সাথে আল্লাহ চোখ আছে যদি কেউ মানে আল্লাহ দেখেন কিন্তু আল্লাহর চোখ মানি না সে বেদাতি গমরা বুঝতে পারে কারণ কোরআনে কেন দুটোই আছে আইনের কথা বলে তুস না আইনি আমার চোখের সামনে যাতে লালিত পালিত হয় তো আল্লাহ আছে আর আল্লাহ দেখেন এই কথাও আছে যারা হারাম এবং গুনহার কাজগুলি ছেড়ে দেয় তাদের সাথে আল্লাহ আছেন যে কোন স্তরের লোক নাকেন আর যারা নিষ্ঠাবান বেতারিয়া নেকির কাজে নিষ্ঠাবান যা কিছু আল্লাহর পক্ষে আদেশার সাথে দেখানো হয়েছে তারপরে এখানে কি দেখানো হয়েছে ইন্নাফিয়া ইসবাত যারা ধৈর্যশীল মুজাহিদিন আল্লাহ রাস্তায় ধৈর্য ধৈর্য ধারণ করে থাকে তাদের সাথে আল্লাহ রয়েছেন তারপর আয়াতে কি আছে ওখানে বর্ণনা করা হয় সোরে আয়াতব আকারশো উনপঞ্চাশ আয়াত তার আগে পরে তালু আর জালুতের পেস্তা জানেন কারো সামান্য কিছু জানা আছে কাফে রাজা ছিল জি হ্যাঁ আর তাহলে আল্লাহ পাঠালেন কে নিয়ে ইন আল্লাহ মালিক করে রাজা করে আল্লাহ একদল কাছে রাজতন্ত্র চরম অপরাধ অর্থ আল্লাহ বলছেন ইন্না আল্লাহ কাত আলকাল মালিকান হ্যাঁ আল্লাহর কাছে যদি অপরাধী হইত রাজতন্ত্র তাহলে বলতেন খালিফ হাতন মালিকান खतमी जी बक्रद्धा जी कर सोजा बुजा गणतुरी ठीक ना गणतंत्र कुछ पड़े आ राजतंत्रे विशोगा कर দাউদ আলহ ইসলাম জি নবী হর আগের ঘটনা তিনি জালুতকে হত্যা করলেন আর তারপরে রাজা হত্যা হয়ে গেলে আত্মীকে শক্তি। परित कतो शरकम संख्यक बकयी मेरी धर्जशील सूत्रा जेहर पथे रणक्षेत्री जेहर मैदान যা আলুতের সামনে তোমরা ধর্জ ধারণ করো অটলতা অবলম্বন করো তাই বলা হয়েছে এখানেও আল্লাহ সাথে আছেন এটা খাস ভাবে না আমি হ্যাঁ এই সমস্ত আয়াত থেকে যা জানা গেল এখন শেখ সাল বলছেন আফাদাত ইসবা মাহুস্তাফা দমিন মজমুল আয়াত সাবেকা এই যে সাতটি আয়াত এস ছিল এগুলো থেকে জানা গেল কি আফাদাত ইসবাত এর দ্বারা জানতে পারলাম যে আল্লাহ সাথে আছেন আল্লাহ সাথে। আছেন ও আন্া ও আনে এবং আল্লাহর সাথে থাকা হচ্ছে দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত আন্না প্রথম প্রকার হচ্ছে যেমন প্রথম দুটি আয়াতে রয়েছে প্রথম দুটি আয়াতে রয়েছে কি প্রথম দুটি আয়াত কি আবে মা কুন্তুম অত আয়াত বলার দরকার না আর হচ্ছে এই আয়াতগুলির দাবি হচ্ছে যে সাধারণভাবে আল্লাহর সাথে থাক এহা তহু সুভানহ বি খালকি আল্লাহ সমস্ত সৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন আর তাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ জানছেন ভালো হোক আর মন্দ হোক যখন আল্লাহ সবকিছু জানছেন আর সবকিছুকে পরিবেশন করে আছেন ভালো কিন্তু দুনিয়ার শাসকের হাত ছাড়া হয়ে যাওয়া অপরাধীদের শাস্তি দিতে চাই শাস্তি ধরতে পারে না শাস্তি দিতে পারে না দ্বিতীয় প্রকারের আল্লাহ সাথে থাকা হচ্ছে মাই এত হাস বিশেষভাবে আল্লাহ সাথে থাকা সেটা হচ্ছে কার সাথে ममिन बंद जत ने आल्लानेमिन मुस्लिम मानस आता नो आल्ला मान एत सूंदर भाव भलो भाव जीवन मोड़े मुहूर्ते आल्ला सहाय कर আর একজনকে মাঝে মাঝে আল্লাহ ধাক্কা খাওয়াচ্ছে কারণ মাঝে মাঝে ও ব্যতিক্রম করছে মাঝে মাঝে ভালো কাজ করছে আর মাঝে মাঝে কিছু রকমের রেজাল্ট করার পরে দুজনে অনেক পার্থক্য শেষখানে কি হয়ে যাচ্ছে না একজনের কাছে তৌফিক আল্লাহর বেশি আরেকজনের কাছে কম জি একই সাথে একই দিনে একই ভিসা একই পেশাতে পারবে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া তাহলে অসৎ করে দেন দিনের ক্ষেত্রে দুইজনে এলএম শিখলেন মার্শাল একজন এলএম শিখে অনেক আগে চলে গেলেন আর একজন এম শিখার পরে বক্রপথে যাওয়ার কারণে বেকার হয়ে গেল সব বেকার এম হচ্ছে না হচ্ছে না আল্লাহর খাস ভাবে এমন ভাবে আল্লাহ হেফাজত করেন কল্পনার বাইরে আলহিদ আয়াতুল খামসাল পাঁচটি আয় দুটো আর পাঁচ সাতটি আয়াত টোটাল আছে এই পাঁচটি আয়াতে খাস ভাবে আল্লাহর সাথে থাকার প্রমাণ রয়েছে যা এখানে ইমাম শেখ ইসলাম রাহিমাহ লেখক নিয়ে এসেছেন আল্লা রবুল্লা আলম যে সাথে আছেন এর মানে এই নাই যে আল্লাহ আরো সে নয় আল্লাহর সাথে আছেন এটা আল্লাহর আরো সে সমুন্নত হওয়ার পরিপন্থী নয় কথা বুঝছেন না বুঝছেন না আল্লাহ সাথেও আছেন আর আল্লাহ আরো সে ক্ষেত্রে তারকার ক্ষেত্রে গ্রহের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বুঝায় আমি যখন হাই অন্য খেলে বাস করতাম দম এয়ারপোর্ট থেকে পূর্বর দিকে যে ফ্লাইটগুলো যায় ফজরের সঙ্গে খেয়াল করে যারা ফজর নামাজ পড়তে উঠে ফজরের সময়াইয়ের উপর দিয়ে না মাত্র কত কিলোমিটার দূরে আমি হিসাব করে দিচ্ছি নয় দশ কিলোমিটার খুব বেশি ওপরে উঠে গেলে তো হয়তো তিন কিলোমিটার দূরে হয়তো আছে এই মাত্র তিন চার কিলোমিটার ওপরে ফ্লাইট গুলো ধরেন উঠছে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এখান দেখি তো মনে হচ্ছে যে আমাদের ওপর দিয়ে যাচ্ছে আমাদের মহল্লার ওপর দিয়ে যাচ্ছে এখন এখান থেকে তিন কিলোমিটার চলে গিয়ে ওই আমি ফজরের সময় দেখি তখনও মনে হয় যে ফ্ল্যাট গুলো আমাদের ওপর দিয়ে যাচ্ছে বুঝছেন না বুঝছেন না এই মহল্লাতে দাঁড়িয়েও বলছি যে আমাদের ওপর দিয়ে ফ্ল্যাট যাচ্ছে আর ওই মহল্লা তিন কিলোমিটার দূরে ওখানেও বলছে আমাদের ওপর দিয়ে যাচ্ছে বলছি না এটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বুঝালাম আরেকটা উদাহরণ লেখক তা বলবো। তাই বলছেন থাকা বান্দার এটা আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের থেকে সুউচে থাকার পরিপন্থী নয় এবং আল্লাহর আরো সমুন্নত থাকার পরিপন্থী আল্লাহ আরসেও আছেন আর সঙ্গেও আছেন সঙ্গে থাকার মতো নয় বুঝলেন না বুঝলেন না মানুষের কাছে থাকা আর আল্লাহর কাছে থাকা মানুষ মানুষের কাছে থাকা আর আল্লাহর সৃষ্টির কাছে থাকা এই দুটোতে পার্থক্য আছে संगे थाना আরবি তোলা স্পর্শ হইতে হবে সঙ্গে থাকা মানে স্পর্শ হই না আমি আপনার সঙ্গে আছি মানে একবার স্পর্শ করে আছি গায়ে গায়ে এটা বোঝাই কি বোঝায় না এটা সমান সমান বসে আছে একবারে হ্যাঁ লাইন সোজা করে তাও না টাকুল আরব আরব লোকরা প্রাচীন যুগে বলতো আরবদের এটা প্রবাদ কি প্রবাদা আমরা সারা রাত ধরে চলতে আছি আর চন্দ্র আমাদের সাথেই ছিল চন্দ্র আমাদের সাথে থাকে না দুনিয়ার কোন জায়গায় যাবেন যেখানে যান চন্দ্র একটু দূরে মনে হয় না সৌদি আরব গেল পূর্ণিমার চাঁদ যেখানে দেখতে পান বাংলাদেশে গিয়েও আরে পূর্ণিমা চাঁদ ওইখানে তাই না সারা রাত ওইখানে ওই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পূর্ব পশ্চিম যেখানে একই রকম দেখছেন অথচ চন্দ্র আল্লাহ আল্লাহ একটি ক্ষুদ্রের চাইতে বড় বড় আল্লাহ বহু নক্ষত্র সূর্য বহু গুণে বড় চন্দ্রের চাইতে মা অথচ চন্দ্র আমাদের চাইতে অনেকও পড়ে অলমাসা ফাতোবাই নবাই নবাই অনেক দূরে বিরোধ ঘটিয়ে দিয়ে একটা মানলেন আর উপেক্ষা করে দিলেন এটা হচ্ছে গোমরা কাজ যারা এই বেদাতি বরং কুফরিয়া কিরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছু দিয়ে বিরাজমান কথাটা শুনেন এখন ওরা কুমতুম কে ঠিক রাখে আসল অর্থে অর্থে আসল মানে যেখানে থাকেন এখন আল্লাহ তোমাদের সাথে আছেন মানে আল্লাহর সবকিছুতে বিরাজমানি আকিদ এটা হলুলি আকিদা হোসেন হান মান্লা আল্লাহ সর্বতর বিরাজমান আর আল্লাহ যে আর রহমান আর শিস্তা আর ও আমিন ওই আয়াতগুলিকে দিলাম বুঝছেন ওগুলোর অর্থ কি তাদের কাছে না ওগুলো মালিক কি বলবে ওগুলো শুধু এত আয়াত আরও সে সমুন্নত আকাশে আছেন আকাশে আছেন মানে আকাশের মালিক এরকম ভাষা প্রয়োগ হয় কখনো হয় না কিন্তু সাঁতে থাকা হয় দূরে থেকেও সাঁতে আপনার এটা মানুষের ক্ষেত্রেও যেমন একটু আর এর বিস্তারিত আরো কিছু আলোচনা আসবে ইনশাল তাহলে যখন হাদিস থেকে হাদিস থেকে আলোচনা হবে এই আয়াত নিয়ে আলোচনা চলছে ইভিনে তাইম রহমত উল্লাম আয়াত দিয়ে প্রমাণ করেছেন তারপরে হাদিস দিয়ে আকিদাগুলির আলোচনা যখন আসবে তখন আরো কিছু আলোচনা সেখানে আসবে একশো সত্তর পৃষ্ঠে আছে এই কিতাবে যার কাছে একশো সত্তর পৃষ্ঠামা মোহাম্মদ ওয়ালা আলী হোসাই